আমি চাই না দেখতে পথের ধারে রক্ত মাখালাস আমি চাই না শুনতে শুনতে ওদের মুখে নাস্তিকতার চাই না দেখতে জনতার বুকে নির্বিচারে গুলি আমি পারি না সইতে প্রাণের প্রিয় নাবীর অপমান দলে দলে বিভক্ত তবু থাকবে মুসলমান আমি পারি না সইতে প্রাণের প্রিয় না বীর অপমান দলে দলে বিভক্ত তবু থাকবে মুসলমান আমি চাই না দেখতে পথের ধারে রক্ত মাখাল আমি চাই না শুনতে মাজলমানের করুণ হাহুতার চাই না শুনতে ওদের মুখে নাস্তিকতার বলি চাই না দেখতে জনতার বুকে নির্বিচারে গুলি प्राण ना बीरपमान दले दले विभक्तु थ मुसलमानी पारिना सहीते प्राण प्रिय नीरपमान दले दले विभक्तु थक मुसलमान मुसलमान चायना देखते दमन पीड़न शोषण সংগোপনে চলবে না কো নাস্তিকতার মিশন বিশ্বনবীর অপমান করে কেউ পাবে না ছাড় বিশ্বনবীর অপমান করে কেউ পাবে না ছাড় নাস্তি করে বেঈমান তোরা হয়ে যা হুশিয়ার পূর্ণভূমি এ বাংলাতে তোদের জায়গা নাই সময় থাকতে করে নিশ্কোনো ভিন দে আমি চাইনা আলেম ওলামা হবে লোহ কলেমে বন্দী চাই না শুনতে মাদ্রাসা নিয়ে মিডিয়ায় অপপ্রচার জ্ঞান পাপি ওই বুদ্ধিজীবীর অবাধ মিথ্যাচার আমি চাই না এ দেশ লুটেপুটে খাবে দেশপ্রেমিকের দল আমি চাই দেশ লুটে পোটে খাবে দেশপ্রেমিকের দল রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কেউ করবে নিজের দখল জনতার ভোটে সংসদে গিয়ে করবে গালাগালি অন্ধের মতো নেতার কথায় দিয়ে যাবে হাততালি স্বার্থ সিদ্ধি করতে যারা ধরে সাধুর বেশ ওদের কাছে নিরাপদ নয় ধর্ম কী বা দেশ ওরা নয় বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সম, ওরা নয় বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময় ওরা নয় বন্ধু দেশের সাথে মোদের দুঃখের সম। ক্ষমতায় যেতে ওরা কান্ধে শুধু ভোটের সময় ক্ষমতায় যেতে ওরা কান্ধে শুধু ভোটের সময় ट दिओ ना कान्ते जो भोटर समय